আল্লাহ খুব বলেন ইমানদার তোমরা আবার ইমান আনো তি তোমরা যারা দ্বিতীয় জবাব হলো তোমরা তো ইমানদার আস তুমি যে দুর্বল ইমানদার হয়েছ এটা হবে না সবল করো তৃতীয় জবাব হলো তুমি যে ইমানদার আসো খবরদার ইমানদারের দেখে নাম যেন কাটি না সবসময় ইমানদার থাকো সরস্বন্দার কি থাকো অথবা তুমি যে ইমানদার আস ইমান করলে ইমান বাড়ি যা মানে আপনি আমার কাছে মর্তবা বৃদ্ধির জন্য আপনি প্রার্থনা করেন কথা বুঝে অথবা অথবা যে জিনিসটা মূলত গুনানো কিন্তু ব্যক্তি বিশেষ কি গেল। যেমন যে ছেলেটা হায়ার মার্ক পা লেটার মার্ক পা সেটা কি বলে এই এখন সেই ছেলে শুধু ডিভিশনে পাস করলো কোনো লেটার মার্ক পাইল না এবং সে মার্ক পাইল না তো এখন অথচ ডিভিশনে পাস করলে তো এটা বড় ফাঁস এটা কোনো ফাপ না এটা ফাপ না কিন্তু যে ছেলেটা এত মেদা এত জ্ঞানী গুণী ছেলে জীবনে কেলার সেই হ্যাঁ বন্ধ করে না লেখা পড়া করে সে না। সে কেন কয়েক বিষয়ে কথা বলবো না তো তুমি তো শুধু ফার্স্ট ডিভিশন ভাইসো এটা কি আসলে গুণা গুণানো কিন্তু ওই ছেলেটা সে তার জন্য এটা গুন হয়ে গেল ওই আবদার তা আল্লাহ বলেন আপনার তো কোনো গুণে নেই গোপন তো করিতে পারবো না ওই মুক্তি কি দেব লেগছে আর হাদিসে তো আছে এখন উনি নামাজ পড়ি এইভাবে চৌকার কমকা ফুললো কি ভুলি গেল না কোন নতুন ওহিয়াসি কমাই দিছে কারণটা কি রে ডরে কইতে পারে না আস্তে আস্তে নবীর সাথে কথা বলবে নবীর বসে আবার কে ভয় আর শুধু না আর মাঝে মাঝে মুসকি হাসতেন আর কোন বাঘর হতে নবীর চেহারার দিকে মাথা তুলি সাওয়ার সাহস ছিল না এত ফাওয়ার আল্লা ফাঁকের নবী করেন আল্লাহ আমাকে এক মাসের পথ এভাবে কোন কা থাকলে আমার বই তার কলবে লাগবে এই ক্ষমতার ব্যাপারটা কি গেলেন নবী না কোন নতুন কমাই দেওয়া হলো নবীলাম বলছেন কুল্লু জালি কাল্লাম ইয়াকুন বুলিও নাই নাই ওহি আসাও নাই আমি তো ঠিক ঠিক পড়ছি দেখেন মনে করি দেওয়ার পর মনে আসতেছে না মানুষ তাই মানুষ তাই কি বলেন অতি মানব না মহামানব আর কেন বলবো না বেদাতের কথা কেন বলবো না আর বেদাতির আল্লাহকে দি ফেলাইতে হয় নবীও রাখতে পারে না অলিকে দি হয় কিন্তু ওলি এখন সব রাখি দিছে উনি আল্লাহতনও বড় নবীর বড় এখন শুধু মাজারে গেলে সব হয় কেন বলবো না আমি বেদাতের কথা বলি কি আমি বলেন কুঠিবার বলব হাজারবার বলব ফুরা জীবন বলব কি আশ্চর্য কথা সিরিকের কথা পুরা জীবন বলব কুঠিবার সব সময় বলবো। মনে করাই দেওয়া হইতেছে তারপরেছে না সাহাবীর হাত লম্বা ওর সাহস বেশি ও কবী এই আসলে আমরা নামাজ দিল করছেন আচ্ছা তাই নাকি ওর সাহস বেশি এবং জিজ্ঞাসা করছে এরা যে কথাটা বলে ঠিক আমি কি নামাজ দুই রেখা থরছি আসলে দুই রেখা থরসেন কত চলো আরো বাকি দুই রেখা থরিদি তখন নামাজে কথাবার্তা বলা যাই ছিল নামাজে হাঁটাহাঁটি কিসিলে বলেন না ইসলামের প্রথম জমানা যখন এত হলো লীলা আমার উম্মত বান্দা বান্ধী নামাজ পড়ি আমি আল্লাহের কথা পুরাণের কথা বলতে পারবা না ওয়াকুম লীল্লাহি ক তোমরা দাঁড়াই যাও তোমরা দাঁড়াই যাও এবাদত করো নামাজ পড়ো চুপচাপ অর্থাৎ আমার কথা ছাড়া আর কারো কথা বলতে পারবানা ওয়াকুম লীল্লা কার জন্য বলেন না আল্লাহ জন্য। কোন ক্যাম নেই ক্যামটা আবাদত কার জন্য বলেন না আল্লাহ ভাকের জন্য দেখেন না আমরা নামাজের দুর শরীফরি সালাম দি তখন কি বসাত না দাঁড়াইছি এত সহজ কথা বুঝেন না কাবাই হাসি হাসি বলতেছি নরম করি বলতেছি এত সহজ কথা কেন বুঝবেন না আমরা যে নামাজের মধ্যে সালাম দিই তখন বসাত না দাঁড়াইছি তো যদি দ্বার না দাঁড়াইলে আমরা আমাদের মন মতে পড়ি না আল্লাহাকে আইনমতে পড়ি নামাজ কি আমরা আল্লাহ পাড়া মতে পড়ি না আমাদের মন মতে পড়ি তো যদি দুরশ্বরী পড়তে সালাম দিতে না দাঁড়াইলে বে হয় তো আল্লাহা কি নামাজের মধ্যে নবীর সাথে বেয়া শিখে দিলেন এত সোজা কথা কেন বুঝবেন না ভাই গাড়িতে আসেন আপনি সালাম দিবেন বাড়িতে আসেন গড়ে আসেন শুয়ে আসেন আপনি হাঁটতেছেন সবসময় আল্লাহাক আল্লাহাকের নবীকে কুটি কুটিবার সালাম দিবেন দুরু শরীফ হুঁচবেন কোনো বাধা তো নেই যদি নিকে সালাম দিতে দাঁড়াইতে না হয় আপনি সাল্লাম সৌদিয়া গাড়ি যাবেন হানিফ গাড়ি ডাকা যাবেন আমরা বুঝলেন না কথাটা যদি না দাঁড়াইলে বেজবি হয় তো দাঁড়াইলে তো মাথা ফাটি যাবে কি ফাগল সাগদর কথা রে কি ফাগল সাগর কথা রে কি ফাগল সাগদর কথা রে কি বোকা মাংসের কথা রে দাঁড়াইতে হবে আপনি শুয়েছেন ঘুম আসেনা বায়ু ছড়া আপনি কুটি কুটিবার নবীকে বায়ু ছড়া এসি আছে দাঁড়াইতে হবে মারামারি লাগাইতে হইবে না হয় কোন আসে চাইতে হবে ফাটি জড়াইতে হইবে নহয় ওয়াবি নিয়ে কইতে হইবে অকামেরে কাম বানাইতে হইবে অকামেরে বলেন না কাম বানাইতে হবে দানা সাইলে মিশাই কাম বানাইতে হবে কাম নাই আমাদেরকে মহবত করে বুজর্গ মনে করে তাবিজ লো দোয়া লো বুকে লাগা এখন একটা ছেলে আমি আসতেছি আমি কোটবিল নিয়ে গেছিলাম একটা দরকারে আমার ফাইয়ের উপরে করি গেছে তাই কান্দি দিছি সে আমাকে ওলি মনে করে কিন্তু আমি তো দিতে একটু মেহরবানি করি আওয়াম পাবলিকের পথ দেখায় না মেহরবানি করি বেদাতের পথ দেখায় বৃহস্তর পথ দেখাও সিডিকে পথ দেখায় না তুমি দেখাও মেহরবানি করি মেহরবানি করি হাদিও, মিলব টাকাও মিলবো সব মিলবো মিলবে না মিলবে না বলেন না মিলবে মিলবে কিছুদিন কষ্ট হবে সাময়িক এক শত বাপের পুত দুনিয়া এই পর্যন্ত পারিব আবার সেজনার উঠ আরো কত বড় কত শক্তিশালী মেহরবানি করিম পাবলিকের আর কূটিপতির সামনে নতই ও না মালিক হোক আর মালিক হোক আর হানিফ গাড়ির মালিক হোক আল্লাহ মুস্তফা কথা কুটিপতিরা কয়েছে নেতারা কয়েছে মুহম্মদ মূর্তির বিরুদ্ধে না করলে ক্ষতি কি আচ্ছা এক বছর মূর্তিটা কোন রকম শ্রেষ্ঠ করলে হবে আর করন লাগবে না আমরা পুরা জীব তোমার মা বুধ করব। মানুষে মারতে আসে কাটতে আসে নবুল চুপ করি আছে। কি জবাব দিব দাদাদেরকে আবার আসেনা তেনা তুনা বুঝলেন কথা বুঝলেন না চুপ করি আছে। মূর্তি পূজা করো আমি করিও নাই করতেছিও না না আমি হাত মুশি দিও নাই মুসতেছি না না আমি বিরুদ্ধে বলি আর বলতেছি বলবো তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নাই আর কি বলিফের আয়াদ মা আমার নবী পাহাড়ের মতো অটল থাকেন বহুত বাধা আসবে বহুত টাকা আসবে বহুত মহিলা আসবে আল্লাফার নবী বলেন পাহাড়ের মতো বলেন না नबील इस्लाम पुरा कुरान शरीफेटी बुरा बनाई आया अकाले बुढ़ा बना तो बंदा तो दुरबल पहाड़े मत अटो किना पहाड़े मत शक्त थे प्रश्न काफेट दे আঙ্গুরের বাগান আছে আমরা নবুবত পাইলাম না মোহাম্মদ একটা গরিবের সে নবুবত পাইল কেন প্রশ্ন তাদের কোরআফের আইয়াত বলছে না হুম না রহমিক নবুগত রসামের করব আমি যেন সেই কলবের নবুগত রাখছি মেহরবানি করি কুটিপতির কাছে দুর্বল হইয় না দুর্বল না কুটিপতির কাছে দুর্বল হইও না সেই কুটিপতি আমি কোরআনপতি সে লাখপতি আমি হাদিসপতি গোসলের দোয়া পারে না গুমের দোয়াটা পারে না বিবির কাছে বিশেষ সময়ের দোয়াটা পারে না বাদ দোয়াটা পারে না ইফতারের দোয়াটা পারে না ইফতারের পরের দোয়াটা পারে না হাজার পারে না আমি ফাড়ি ফাড়ি ফাড়ি হাজার ফারি আমি তার সামনে নত হবো কেন আশ্চর্যকতা ইমেনি দুর্বলতা ছাড়া কিছু না ইম্যানি দুর্বলতা ছাড়া বলেন না কিছু না কিছু না আরেক দিন আমাদের নবী মোহাম্মদ মুস্ত আল্লাহ আল্লাহ আরেক আরেকদিন উনি আসরের পরে একজন আম্মাজানের কাছে মধু খাইতেন কি খাইতেন বলেন না এখন অন্যান্য বিবিরা মধু খাবাইতে না বিবিরা পরামর্শ করলো মোহাম্মত বাড়ি যা একদিক দি বাড়ি যাচ্ছে এখন আমরা বলবো আপনার দুর্গন্ধ করে। আমাদের কাছে আসলে মধু খাওয়ার পর এখন মধু খাইয়া গেছে ওদের ঘরে আপনার এরাজ এটা সালাকি করছে ইটা উনি বলেন না জানে না আলে মুল খাই আরে বেদাতি মুলভী আরে দু মুলভী আরে ইহুদিন আসার মৌলভী আরে জাহান্নামি মৌলভী আপনি তো জানেন না আলে মূল করছে। আপনি মধু ভালোবাসেন কষ্ট হইব মধু খাই এটা বিবিদের সালাকি মহব্বতর কথা খেলা আর ইরা ষড়যন্ত্র করলো উনি মধু হারাম করলো আর উনি আমরা খাইতে পারি আগামী দিন কোনো গুণা হবে না মা তাব খাইতে খাই আমার নবী বিবিদের কথা তো বুঝতে পারলেন না বিবিদেরকে খুশি করার জন্য মধু হারাম করলেন আপনি তো মদুর অভ্যাস আছে আমি আল্লাহ গুণা দড়ি নাই মধু খাইতে পারবেন মধু খাইতে পারবেন কিন্তু আল্লাহ নাই কি না এখন কথা হলো বিবি সালাকি কেন করলেন কথা বুঝলে মনে হয় কথা বুঝতেছেন এই সালাকিটা বিবিদের গুণা নয় কেন বিবিরা সালাকি করছে কি স্বামী পাওয়ার জন্য না অপর পুরুষকে পাওয়ার জন্য দেখা আল্লাহ আল্লাফের পক্ষে থেকে ইটা মাপ কথা বুঝুন মনে হয় কথা বুঝারছে যেমন আমা একদিন একদিন হজরত হাফসা হজরত হাফসা সালাকি করছে হজরত হাফসা তালাকি করছে এখন নবুল ইস্তম রাত্রে আম্মাদান আয়সা ওই ফালকিতে আসে মনে করি সেখানে গেছে দেখেছে বিবি হাফসা আর বিবি আম্মাদান আয়সা আছে তখন উনি তো পাইলেন না রাত চলে আমশা গো সাফে আমাকে খাক নাগা সাফে সাঁফে খাইতো আমি মরে যাইতাম আমি আজকে আল্লাহ পাকে নাম না খা কথা বুঝুন সাফে আমাকে কামড়াক আমি মরি যাই নী কে কেন পাইলো না এই রাত্রে দুঃখে মরি যা কথা বুঝাইছে নাকি আরো আচার্য কথা নবুল ইসলাম বলে আয়সা আদিয়াল আনহা তুমি এতে করলে আমি তোমার জানাজান নামাজ পড়াবো আরেক দিবীর কাছে যাবেন মরিজা যা তারপরে উঠে চিন্তা কথা বুঝুন না মনে হয় এগুলি মাপ সতীনেরা আরে সতীনের ব্যাপারে স্বামী পাওয়ার জন্য যেটা সময় করে এটা কি বলেন না আমার গড়ে খানা তুমি কেন তরকারি পাঠাইলাম নাম হাসি উঠে বললেন আয়সা সে তো আমার বিবি তুমি আমার বিবি তুই নোবেলা নিজে উঠি বাঙ্গা ঠিকঠাক একটা ভালো পরিবর্তন করে দিদি জিন্দিগিতে এই বিবি জীবনে কোন বি মারেন নাই জীবনে জিন্দিগিতে এবং কোন বিবির সাথে উনি গালাগালি করেন নাই আর আমরা তো এটা আমাদের জাতীয় আল্লাহের নবী সম্বন্ধে আছে মারেন নাই গালাগালি করেন নাই কোন কাগালি করেন নাই মারেন নাই আল্লাহাকে নবী জেহাদের ময়দান সারা কোন কাফের ফিদে হাত আপনি কি চান আরেক দিন বড় বড় কাফেরদের নেতা নেতা ওয়াজ করতেছে এখন একজন সাহাবি অন্ধ একজন সাহাবি কি বলেন না উনি যে এত বড় বড় কাফেরকে ওয়াজ করতেছে ওরা একজন ইমানদার হইলে লক্ষ লক্ষ ব্যক্তি হবে। হবে নেতা না। আমাদের নবীর সেই খুব গুরুত্বপূর্ণ ওয়াজ এইভাবে মনে করেন সব কাফেরদের বড় বড় নেতা একজন সাহাবী অন্ধ একজন সাহাবি কি বলেন তো উনি আসিয়ারে একটা মাসালা জিজ্ঞাসা করছে ঠিক ওই মুহূর্তে ওয়াজ কাটা হই গেল তো সবাই বামপন্থী এদেরকে ইমানদার বানাইতে ফেল তো আমার কুটি কুটি ফায়দা ঠিক নেই এই খেয়ালে কিন্তু আল্লাহ ইটাকে নবী এরা এমনি আছে, মরা গাছের মতো ফায়দা হবে না ফাই হবে এদের সামনে আপনি বালো খেয়ালে কিন্তু এখানে একটা নবী উল্টা হয়েছে এরা তো মনে করবে দেখো আমাদেরকে দাম দিচ্ছে অন্ধ ইমানদার সাহাবি দাম এরা তো উল্টা মনে করবে তো আপনি যে একজন অন্ধ সাহাবির মশালার জব দিলেন না আমি আল্লাহ আল্লাহাক আপনাকে ধরলাম অথচ উনি জবাব দেনে যে বিরাট একটা বালু উদ্দেশ্যে এরা ইমানদার হয়ে যাক এরা কি যাক তোমার মশলা পরে বললো আমার নবী অন্ত আসলো চেহারা মলিন করলেন এদেরকে আপনি ওয়াস করতেছেন এরা তো আসলে কোনো দিন হবে না আল্লাহাক নী যে ইস্তাহাত আল্লাহকে কোন সময় দেখলে আমাদের নবী নিজের সাদরটা বিছে দিতেন উনি দৌড়ি উঠিয়া তুমি এখানে বসো আল্লাহফাক তোমার কারণে আমার সাথে রাগ করছে আবদারি রাগ তুমি দামি ব্যক্তি তুমি এখানে বসো সে তো অন্ধ সে কি বলেন না অন্ধ সে তো অন্ধ তাই আল্লাহা এগুলোকে বলছেন ইস্তা ইলিজাম বিকা আপনি মাপছেন আপনি মাপছেন আমরা এইভাবে আল্লাহাকের কাছে আমরা মাপ আমাকে আল্লাহাকি দেন আমাকে মাফ করি দেন আমাকে মাফ করি দেন আমি আবার যত কি করি বাকি আপনি কি কবুল করবেন আমার দরকার নাই আপনি আমার কমপক্ষে মাফ করি দেন কম্পক আমাকে মাফ করি দেন কম্পককে মাফ করি দেন কি ঠিক না বেরিক কথা সুখের গুণা মাস এতো এখনো আসি গেছে তারপরও বিশ তারিখের পরে তো আর টাকা তোলা হয়েছে কথা বুঝেন সাঁদা জকার আমার জন্য আমি জকার দিই আমি হাজার হাজার টাকার জকার দিই মাত্রাঠার জন্য ইটা বলে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে কেন ঐটা তো বালাকান ওই হিংসা লাগে এই বই বইগুলা পুস্তুকি দাওয়াত এগুলা ফিরলে হইতে দেমা পরিবর্তন হয় কলা পরিবর্তন হয় শোক পরিবর্তন বালানা খারাপ বলানা কথা এবং বেসা কিনা নয় ইটা হলো স্থায়ী পুস্তকের হাদিয়া ইটা বাধা আসবে নি হইতেছে কিছু মানুষ কবর পূজার থেকে মুসিদ আসতেছে সিনাবাড়ির কথা কিছু মানুষ সিঁড়ি থেকে তহিদ আসতেছে কিছু মানুষ কুহুরি থেকে ইমান আসতেছে ইটা কেন খারাপ লাগে ইটা কেন খারাপ লাগে ইটা কেন খারাপ লাগে दुखी जा नमल हाटे आवाज छात्र এবং কিবির অহংকারিহ্ন আমি তো বড় মহাদেশ মনে করাইটাই দুযোগে যাওয়ার বলেন না নিহুত কথা হইতেছে পরিষ্কার কথা হইতেছে মুক্ত আলোচনা আমরা চুনতি মাহফিলে যাই সবাই জানেন লোহাগার যেটা লোহাগার টাউনের পরে চুনুতি মাহফিল আর সেখানে আমাদেরকে বলে হুজুর মুক্ত আলোচনা করবেন বিনা নির মুক্ত আলোচনা করবেন হাজার হাজার আলম আলামা বসে থাকে কোনো চিন্তা নাই আর আন্দোলার শাহী জামি মসজিদের মধ্যে কথা বলতে গেলে চিন্তা করতে হয় পানি আর কে দিবে ফায়ার সার্ভিস আগুন লাগলো পানি আর দিবে কে আর সাহ কথা আহ গোলস্তা কিতাবে লেগছে শেখ সাদির দাম গাঁদা গোড়া একই দাম হওয়া দরকার না গাঁদার দাম কম হওয়া দরকার কিন্তু এখন গাঁদা গোড়া এক দাম তো না বরং গাঁদার দাম আরো বেশি অথচ গোড়ার কথা কোর মধ্যে আছে প্রশংসনীয় গোড়া আল্লাহ করতেন এবং আল্লাহ বলেন না কি আর সাহ কথা কি আর সাহ কথা পৃথিবী আমার এ কথা মনে করা তো ঠিক নয় এই পৃথিবীটা আমার এই কথা মনে করা তো ঠিক নয় পাক বলেন আমার নবী আপনি আমার কাছে মাপছেন আল্লাহাক সবাইকে বলছেন আমার বান্দা বান্দি আমার কাছে সবাই তোমরা কি আল্লাহম জিজাল আমার বান্দা গুনা মাপসাও ছেলে বেলে না হলে ছেলে বেলে দেবো তোমার তোমার না থাকলে বলেন না কি বলছেন বলেন না আল্লাহ ফাকবেন আল্লাহ ফাকবুর আল্লাহ ফাকর নবী আসাদ করেন দেখেন আল্লাহ ফাঁকের নবী বলেন আস্তাফির জিল ইহু আল হাই মতু বই লাই লাভ কি হবে গফিরালু তার জীবনের গুনা খাত বাগি চলি আসলো ইম্যানি দুর্বলতার কারণে পরে যখন বুঝে আসলো এস্তের ফারটা পড়লো আমি নবী বলি সেই গুনা পর্যন্ত মা এত ফাওয়ার এস্তের ফারের এত ফাওয়ার আস্তা ফিরহা ইল্লাহ হাজু মাতু আস্তা এত ফাওয়ার এত ফাওয়ার আল্লাহ কত খুশি হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তি খুব সুন্দর কথা একজন ব্যক্তি তার ওট আছে ওটের মধ্যে খাদ্য আছে সে যাচ্ছে এক জায়গাতে এটা হলো এমন একটা ময়দানে যেখানে কোনো পানি নেই গাছ নাই কোনো কিছু নাই বাড়িঘর নাই সে ওটটা বান দিয়া আবার উঠি যাবে সফরে যাচ্ছে এখন দেখেছে ওট নাই ওট খানা দানা সব ওটের ফিডে ওর কাছে কিছু নাই এখন ওঁট করতে করতে ওট পাই নাই এখন মারা যাবে আর কি সব আছে এই মানুষটা কত খুশি হবে খুশি হয়ে একটা কথা কইসে মানুষ যখন নাকি বেশি আবেগ হয়ে যা তো কিছু কথা ভুল করলে মাফু যা আল্লাহ তুমি আমার বন্দা আমি তোমার আল্লাহ আল্লাহাকে নদা গুনা করতে করতে হারিয়ে গেল আল্লাহাকে দরবারের থেকে ওই বন্দা যখন তবা করে আল্লাহাক এর সাহিত্য বেশি খুশি ও তো হারানো ওট ফাইয়া খুশি আল্লাহাক হারানো বন্দা ভাইয়া খুশি আল্লাপা গুনামাফ করে দিবেন এই দশ দিন আর সামনের দশ দিন দুজক থেকে নাম কাটা দুজক থেকে নাম কাটা সব সৈতানি আমরা মানাইছি আল্লাহ করি না যত রোজাদার আছে আল্লাহ আল্লাহা কুটি কুটি ইমানদারের নাম শেষ দর দিন দু থেকে কাটে দেব সত্যি আমরা বানাইছি সব আমরাই বানাইছি कबर जिज्ञासा कर हासरना जिज्ञासा करूदा अल्लाह नबी एर सरें देखें قال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن اذا ازنب كانت نقطتان سوداء في قلبه فاذا تاب واستغفر شق له قلبه وان زادت حتى تالو وقلبه فذالك مران الله پاک বলেন আল্লাহ পাকের নবী বলেন আমার উম্মত গুনাহ করলে কালো দাগ করে সাদা দাগ নয় কি দাগ গুনাহ করলে কালো দাগ করে কালো দাগটা উঠে যাবে কিভাবে আস্তে সে যখন কালো দাগটা এবং শিলা হয়ে যাবে না সব ছিল পেশাব হয়ে যাবে শরবত ছিল বোতলের ছাড়া ছাড়া কলসির ছাড়া ঠিল্ল্যা এলাকাতে হয়ে গেলো স্বর্ণের টুকুরা বুঝাইছে কামল সামান্য হজরত ওমর ফারুক বইয়ে এক ব্যক্তি তবা করছে কার বই না কারা মদ খা বাজারে যায় এখন আর হজরত হাতে ধরা শেখ আল্লাহ আবার শিশি দূর করি ফেলাইতে ফাইতেছে না শেখ ও আল্লাহ আমি তবা করিলাম জীবোনা সরাব খাবো না ওমর ফারুকের এর আমার আমি সরাবের বোতল ফেলাই আমার তাই বলবো যে ইটা মধু বা ইটা দুধ ইটা আমি বলতে পারি এখন তবা করি ফেলাইছে উনি আসতেছে এই তোমার এখানে কি এগুলো তোর দুধ দেখো আসলে দুধ গেছে কত রহমান কত রহমান কত রহমান সোজা কথা কত লং টাইম কেয়ামত আসা পর্যন্ত তাও বা দরওয়াজা বলেন খোলা কোন বাবন বন্ধ করতে পারবে না এসর কর তুই দু যোগী তোর তাও নাই এজেনা কর তুই তোর তাও মোশাই তুই মাঝে মাঝে ফরে না বুঝেন না কথাটা দুষ্টাম কিছু আসে দুটা দুজগ যাবি তুই তোর কি মাফরে ওই বন্ধু বন্ধুরে তো কাজ করি একটু অসুবিধা থাকলো আসা তো আল্লা পা রহমত থেকে বলেন না নৈরাস করি দিল কেন দিল কেন দিল আল্লাহ পাকে রহমত থেকে নৈরাস করি দেওয়া হারাম আল্লাহ পাকে রহমত থেকে নৈরাস করি দেওয়া হারাম বলছেন আমি আল্লাহ রহমত থেকে নৈরাস হয় কারা যারা কোফাল খারাপ তারা নৈরাস হয় নৈরাস হয় নৈরাস হয় ওয়াহাশি ওনার জিব্বা কাটলো লজ্জাস্থান কাটলো ওনার কলিজা কাটলো ফেসকা গুড়দা কাটলো তো সে ব্যক্তিগণ নবী আমি তো এখন মুসলমান হইতে চাই আমি তো শাসাকে হত্যা করছি আমার গুনাম আহমণী তোমার গুনাম মা কিন্তু একটা কথা তুমি আমার সামনে বসবে না আমি তো মানুষ আমি তোমাকে দেখলে সাসার কথা মনে পড়ে হইতে পারে আমার মনে কষ্ট আসলে তোমার আজাব আসতে পারে তুমি তুমি একটু তোমাকে দেখলেই সাসার কথা মনে আমার সাসাকে হত্যা করছো আল্লাফাক তোমাকে মাফ করে দিছে তবা দরজা খোলা বস আল্লাহাক মাফ করে দিছে আমার কিছু করার নাই কিন্তু তুমি আমার পিসে বসবা আমার সামনে বলো না তুমি আমার পিসে বসবা মস্তমিন হু নবী কবীব কাহাম আয় আল্লাহাক রমজান মাস মোবারক দিন আপনার বুড়া মানুষ নিয়ে হাত উঠেলাম দাঁড়িয়ে সাদা চুর সাদা এদের কাবনি সর্মান এদের হাতের সাথে আমাদের হাত কবুল করে নিয়ে না আয় আল্লাহবাক আমি জানি না কার দিলে কি নেক সুদাসে মেহরবান পিপড়িয়ার কামর সহ্য করতে পারি না দুনিয়ার ঠান্ডা গরম সহ্য করতে পারিনা জাহান নামের আজ সহ্য হইতে পারবো না মেহরবানি করি জাহান্ন আমাদের উপরে হারাম করে দিয়ে আল্লাহ আয় আল্লা বাঘ আয় আল্লাহবাক আমরা নদী থেকে দূরে জাগা হিসাবে দূরে সময় হিসাবে দূরে পরীক্ষা কইলে ফেল হব হবোক্ষা পাস করাই দিয়ে রহিম ইয়া গফার ইয়া সত্তার ইয়া আজিস আমরা আপনাকে ডাক দিলাম মেহরবানি করি আমাদের ডাকে একবার হইলো জবাব দিয়ে নাল্লা আয় আল্লাহবাক চকু দিলেন আন্দাবানা দিয়ে না দিলেন বদির বানাই না জোবান দিলেন বোবা বানাই দিয়ে আয় আল্লাহবাক আয় আল্লাহবাক আখরি জমানার উম্মত আখরি জমানার উম্মত আলামতামত সব দেখা যাচ্ছে আমাদেরকে মেহরবানি করে মাফ করে দিয়ে আল্লাহ আয় আল্লাহবাকলে তোমার পরিচয় পাইতাম না সবাই আব্বা মারে আমার আব্বা মারে মাফ করে দিয়ে আল্লাহ আয় আল্লাহবাক আগামী বছর রমজান মাস পাই কিনা সন্দেহ আগামী বছর রমজান পাই কিনা সন্দে মে করে আমাদেরকে মাফ করে দিয়ে নালাক মেহরবানি করে মাফ করে দিয়ে না আল্লাহ আমাদের হাতের দিকে দেখেন কোন দিকে দেখবেন না আমাদের চেহারা দিকে দেখেন কুনের দিকে দেখবেন না আমাদের শোকের দিকে দেখেন কোন দিকে দেখবেন না আয় আল্লাহবাগ কারো অশিলা নয় কারো অসিলা নয় আপনার হাবিবের দরুদের আপনার হাবিবের দরুদের মেহরবানি করি আমাদেরকে দোয়া কবল করে নিয়ে না আল্লাহ আমাদের দোয়া কবল করে নিয়ে না আল্লাহ আয় আল্লাহবাগ প্রতি মাফিলে বলি আমাদের বাংলাদেশ কোনো দিনের জন্য জাহেম কাফের দার হাতে তুলে দিয়ে না আমাদের বাংলাদেশ কোন দিনের জন্য আমাদের আশাকে নৈরাস করি দিয়ে না আল্লাহ বিজুদি সোবা হানা রব্বিকা রব্বি ইজ্জাতে আমি আলহামদুলিল্লাহ হি রবিল